নুয়াইম হতে বর্ণিত। তিনি বলেন আমি আবু হুরেরা ছাদে উঠলাম বললেন আমি আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মাদ এমন অবস্থায় আহ্বান করা হবে যে উজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তাই তোমাদের মধ্যে